আজরাহ ইবনু সাবিদ আনসারী রহমাতুল্লা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি একদা সুমামা ইবনু আবদুল্লাহ রহমাতুল্লা আলহি এর নিকট গেলাম তিনি আমাকে সুগন্ধি দিলেন এবং বললেন আনাস রজুল্লাহ তু আল্লাহনু কখনও সুগন্ধি দ্রব্য ফিরিয়ে দিতেন না তিনি আরও বলেন আর আনাস রজুল্লাহ তু আল্লাহনু বলেছেন নবী সাল্লাহ আলসালাম সুগন্ধি ফিরিয়ে দিতেন না